তোমার নামে গান গাহিয়া যাই মাছি পালুরয়া নদী ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাছি পালোড়ায় নদী ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। सूर्य ठे तुमारे नामी आलोर धारानी चंद्र हासि तुमारे नामी ज्योत्ना छोड़िए सूर्य ठे तुमारे नामी आलोर धारानी চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎসনা ছড়িয়ে ফুল বনেতে ভ্রম রেরা তোমার গান গায়ে তুমি দয়ার সাগর তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাছি পালড়য়া নদীয়ই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। ডালে তোমারে গুন গানে মধুরসূরী কণ্ঠ বিলায় কুহু কুহুতানি ওই পাপিয়া গাছের ডালে তোমার গুণ গানে মধুরসূরী কণ্ঠ বিলায় কুহু কুহুতানি পাগল হয়ে দিন রজনী তোমার গান জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম जानी तुम्हें दया सागर तुम्हें दया मई तुम्हारे नाम गान गा जाए पालुरा नदी छुटे चले सागर मोहन जानी तुम्हें दया सागर तुम्हें दया मानी तुम्हें दया सागर तुम्हें दया मई তোমার করু নাতে সোনার ফসল ফলে গাছগাছালি তরু লতা সাদে ফুলে ফলে তোমার করু নাতে মাঠি সোনার ফসল ফলে গাছালি তরু লতা সাদে ফুলে ফলে দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমার গান গায় জানি তুমি দযার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাছি পালুরাযা নদীই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গানে গাহিয়া যায় মাছি পাল রায় নদীয় ছুটে চলে সাগর। জানি তুমি দয়ার সাগর তুমি